আবু হুরাইরা রদিল্লাহ হতে বর্ণিত লোকেরা বলে থাকেন যে আবু হুরাইরা রদুল্লাহতুআলাহ অনেক বেশি হাদিস বর্ণনা করে থাকেন বস্তুত আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এর নিকট আত্মতৃপ্তি নিয়ে পড়ে থাকতাম ওই সময় আমি সুস্বাদু রুটি ভক্ষণ করিনি দামি কাপড় পরিনি তখন কেউ আমার সেবা করত না এবং আমি ক্ষুধার জালায় পাথুরে ভূমির সঙ্গে পেট চেপে ধরতাম কোনো কোন সময় কুরআ কারিমের কোন আয়াত আমার জানা থাকা সত্ত্বেও অন্যদের জিজ্ঞাসা করতাম যেন তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন গরিব মিসকিনদের জন্য সবার উত্তম ব্যক্তি ছিলেন জাফর ইবনু আবু তালিব রাজুতালাহ তিনি প্রায়ই আমাকে নিজ ঘরে নিয়ে যেতেন এবং যা ঘরে থাকত তাই আমাকে আহার করিয়ে দিতেন কোনো সময় ঘিয়ের খালি পাত্র এনে দিতেন আমরা ভেঙে দিয়ে তার চেটে খেতাম